জাবির ইবনু আবদুল্লাহ আনসারি রদিল্লাহতে বর্ণিত যে তার পিতাকে উহুদের যুদ্ধে শহীদ করা হয় তিনি ছটি কন্যা সন্তান রেখে যান আর তার উপর ঋণও রেখে যান খেজুর কাটার সময় হলে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের নিকট এসে বললাম হে আল্লাহ রসুল আপনি জানেন যে আমার পিতাকে উহুদের যুদ্ধে শহীদ করা হয়েছে আর তিনি অনেক ঋণ রেখে গেছেন আমার মনে চায় যে পাওনাদাররা আপনার সঙ্গে দেখা করুক আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম বললেন তুমি যাও এক এক রকম খেজুর এক এক স্থানে জমা করো আমি তাই করলাম অতপর তাকে অনুরোধ করে নিয়ে এলাম পাওনাদাররা যখন তাকে দেখল তখন তারা আমার নিকট জোর তাগাদা করতে লাগল তিনি তাদের এরূপ করতে দেখে খেজুরের বড় স্তূপটির চারিদিকে তিনবার ঘুরলেন অতপর তার উপর বসে পড়লেন অতপর বললেন তোমার পাওনাদারদের ডাকো তিনি মেপে মেপে তাদের পাওনা আদায় করতে লাগলেন এবং শেষ পর্যন্ত আল্লাহ আমার পিতার সমস্ত ঋণ আদায় করে দিলেন আর আল্লাহর কসম আমি এতেই সন্তুষ্ট যে আমার পিতার ঋণ আল্লাহ পরিশোধ করে দেন এবং আমি আমার বন্ধের নিকট একটি খেজুরো না নিয়ে ফ্রি কিন্তু আল্লাহর কসম সমস্ত স্তূপি যেমন ছিল তেমন রয়ে গেল আমি সেই স্তূপটির দিকে বিশেষভাবে তাকিয়েছিলাম যার উপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বসেছিলেন মনে হলো যে তা থেকে একটি খেজুরো কমেনি মহান আল্লাহর বাণী আমি কেয়ামত পর্যন্ত স্থায়ী পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ তাদের মধ্যে সঞ্চারিত করে দিয়েছি সুরা আল মাইদা আয়ত নাম্বার